প্রিস TV বাংলা মানবতার Samadhan. এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি এই কোরআনিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব করেন আমিন ইয়া রব্বাল আলমিন সম্মানিত ভাইরা আমাদের এই প্রোগ্রামের টার্গেট হলো উদ্দেশ্য হলো আমরা কোরআন থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করি আর কোরআন হলো এমন এক কিতাব এক আজিম কিতাব যে কিতাব আপনার কথা বলে যে কিতাব আমার কথা বলে যে কিতাব মানবের কথা বলে যে কিতাব দানবের কথা বলে যে কিতাব দুনিয়ার কথা বলে যে কিতাব আখিরাতের কথা বলে যে কিতাব আপনার জমিনের কথা বলে যে কিতাব আসমানের কথা বলে যে কিতাব মাছের কথা বলে যে কিতাব গাছের কথা বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো কিছু বাকি রাখি নাই তিবইয়ানা লিকুল শাই সব জিনিসেরই পরিপূর্ণ বর্ণন আল্লাহ এখানে এমন এক আজিম কিতাব আল্লাহ দিয়েছেন আপনার কথা আল্লাহ কুরান আমি তোমাদের কাছে এমন এক আজিম কিতাব নাজিল করেছি রুকম এর মধ্যে তোমাদের কথা আছে আপনার কথার মধ্যে আছে আমার মধ্যে আছে। এর কথা আছে খুলি আর কোরআনকে বুকে আঁকড়ে ধরি তেলাওয়াত করি বুঝি আর এর দিয়ে জীবন পরিবর্তন করি আমাদের আলোচনা খুবই ইম্পর্টেন্ট আলোচনা এলমুল মেহরাজ সম্পর্কে ফারায় সম্পর্কে ইনহেন্স ল সম্পর্কে আপনার উত্তরাধিকার আইন সম্পর্কে আমাদের আলোচনা আমরা আয়াত করি তারপরে অগ্রসর হই আয়াতেন্লাহিম বিসমিল্লাহ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 وَإِنْ كَانَتْ وَاهِدَةً فَلَهَا النَّصْفِ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاهِدٍ مِنْهُمَا السُّدُسِ مِمَّا تَرَكْ إِنْ كَانَ لَهُ وَلَدُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَوَلِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُسِ فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسِ مِن بعد وصية يوصي بها أودين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا. এই হলো এক আয়াত আয়াত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে শেষ না এর কন্টিনিউশন আরো এক দুই আয়াত আছে আর এই সুরা শেষে গিয়ে আয়াত এক দুইটা আছে যেখানে মীরা শেষ সম্পর্কে বলা হয়েছে দেখি এখানে আল্লাহ কি বলেছেন প্রথমে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের আল্লাহ করার মতো এটাকে তোমরা ভাইলেট করতে পারবা না আল্লাহ যখন ওসিয়াত করেন এটা ফরজ হয়ে যায় এটা আমর হয়ে যায় এটা অব্লিগেটরি হয়ে যায় এটা কম্পালসন হয়ে যায় কম্পালসারি হয়ে যায় এটা করতেই হবে নো আদার ওয়ে কিছু করতে পারবেন আল্লাহ যা বলেছেন তাই করতে হবে আর আখেরাতে আদালতে আসামির কাঠ গড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে যেই হো না কেন কি বলছেন আল্লাহ ইউ সি কোম্ল আল্লাহ করছেন। নির্দেশ দিচ্ছেন কিসের ব্যাপারে ফি আউলা দিকম তোমাদের সন্তানদের ব্যাপারে সন্তানের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে তাহলে বাবা মারা গেল বা মা মারা গেল সন্তানরা কি পাবে এটা হলো প্রথম কি হবে পুরুষ সন্তান মেয়ে সন্তানের দ্বিগুণ পাবে লিজাকার পুরুষ সন্তানের জন্য মেসলু দুই মেয়ের হেসার সমান হবে তাহলে আল্লাহ এখানে প্রথমত। যদি ছেলে এবং মেয়ে দুটোই থাকে তাহলে এমতো অবস্থায় কি হবে সেই সম্পর্কে আল্লাহ বলছেন ফর এক্সাম্পল মনে করেন এক লোকের এতেকাল হয়ে গেল এই লোকটা রেখে গেল হলো এক ছেলে এক মেয়ে ইজি এক্সাম্পল তখন কি করতে হবে মনে করেন এই লোকটার হোল সম্পত্তির মূল্য হলো আপনার ধরেন ফর এক্সাম্পল তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকাকে তখন আমরা তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগ দিতে হবে মেয়েকে দুই ভাগ দিতে হবে ছেলেকে ঠিক এরকম আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা পরে বলো তর্জমাটা আগে বলে ফেলি দুইজনের বেশি কোনো ছেলে নাই তখন কি হবে তখন ওই মেয়ের দুইজন বা দুইজনের বেশি যারা আছে তারা টু থার্ড তিন ভাগের দুই ভাগ নিজেদের মধ্যে ভাগ করে নিবে যদি ছেলে না থাকে শুধু মেয়ে একটা থাকে তাহলে কি হবে যদি একটা মেয়ে থাকে তাহলে এক মেয়ে সম্পত্ত সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক সে পেয়ে যাবে বাকি অর্ধেক যারা আছে মৃত ব্যক্তির যদি ভাই থাকে মুখ থাকে তমুক থাকে তার মা বাবা থাকে সেটা ভিন্ন হিসাব দেখেন ছেলে মারা যায় মা বাবা থেকে যায় মেয়ে মারা যায় মা বাবা থেকে যায় যদি মা বাবা থাকে সন্তান মারা যায় তাহলে কি হবে মা বাবার প্রত্যেকেই ছয় ভাগের এক ভাগ এক ভাগ করে পাবে লিকুলি ওয়াহিদিমিনোমা সুদোস ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ করে মা বাবা পাবে তাহলে দুই ভাগ চলে গেল বাবা ভাগের এক ভাগ তারা পাচ্ছে যে লোক মারা গেছে তার সন্তান নাই কিন্তু ভাই আছে তখন কি হবে তখন মা আবার ছয় ভাগের এক ভাগ পাবে वसी तब भाग बटर कथा जो बला हक एर आगे ओसियात के पूरण करते ऋण के पूरण करते जो ऋणा परे आससेतर कथा आगे आससे कलम सबा एकमत हो যে ঋণটা ওসিয়ের আগে আসছে তোমরা জানো না তোমাদের বাবারা নাকি সন্তান রাম তোমাদের মা বাবা নাকি সন্তান তার অর্থ হলো দুনিয়াবি বিলাভের দিক থেকে সম্পত্তি কি প্যারেন্টস থেকে বেশি পাবেন নাকি সন্তান থেকে বেশি পাবেন তা তো জানেন না আখেরাতের দিক থেকেও আখেরাতের কল্যাণ কি মা থেকে বেশি পাবো না সন্তান থেকে বেশি পাবো অনেক সময় মা থেকে হতে পারে অনেক সময় সন্তান থেকে হতে পারে আল্লাহ যাকে যেভাবে তৌফিক দেন সেভাবেই তো হয় আল্লাহর পক্ষ থেকে অব্লিগেটরি নির্ধারণ তাকসিম। আল্লাহ পুরোপুরি ঠেক করে দিয়েছেন এখানে হতে পারবে না কোনো এদিক সেদিক নাই ন হার নো দেয়ার কিসের হেকমতের কথা আল্লাহ বলবেন আপনি হয়তো আপত্তি করবেন মেয়েদেরকে কম দেয়া হলো ঠগানো হলো এর মধ্যে হেকমত কি সে কথা আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন এ সম্পর্কে কথা বলতে হবে আর ভাগ বাটার আরো গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা তবে এখন নয় খানিক্ষণের বিরতির পরে আমাদের সামান্য একটু বিরতিতে যেতে হচ্ছে উইল সি অল অফ ইউ ইনশাআল্লাহ ইন ফ্রন্টন স্ক্রিনে উইথ আস ও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 से बैशिष्ट माला जार कारण बान्दा होते महान आल्लर प्रिय जानुष्ठान जगे आदर्श मुस्लिम ও বর্জনীয় প্রতি সোমবার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকাশন Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Look. Good evening. Good evening. Good evening. Good evening. Good evening. Good evening. Good evening. Peace TV.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 জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি খবরকে ইসলাম আল্লাহ स्वागत আর সুরান আমরা আলোচনা করছি যেখানে আল্লাহ সুবাহ মিরাসের আলোচনা করেছেন আপনার ফারায়ের ভাগ বাটওয়ার আলোচনা আল্লাহ রবুল্লাহ আলমিন নিজে করে দিয়েছেন মনে হয় যেন ম্যাথস কালকুলেশন আল্লাহ রবাহিন নিজেই কালকুলেট করে দিয়েছেন এবং ভগ্নংশ কি জিনিস সেটা আল্লাহ সুবাহন হাত আমাদেরকে এখানে শিখাই দিলেন আর আল্লাহ এই যে আমাদের ফজল এবং করম আমাদের করলেন এই আল্লাহর আমরা সুক্রিয়া জানাই সম্মানিত ভাইরা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 प्रत्यो सताना भाग, मा बाबा भाग, भाग मा है मा बाबा भाग त সন্তান নাই তাহলে তার মা বাবা তার ওয়ারিস হবে এবং মা ওয়ান থার্ড পেয়ে যাবে যে লোক মারা গেছে তার সন্তান নাই কিন্তু ভাই আছে তখন কি হবে তখন মা আবার ছয় ভাগের এক ভাগ পাবে তবে ভাগ বটরার কথা যতই বলা হোক এর আগে ওসিয়াত কে পূরণ করতে হবে এবং ঋণকে পূরণ করতে হবে যদিও ঋণের কথা পরে আসছে ওসিয়াতের কথা আগে আসছে কিন্তু ওলামা সবাই একমত হয়েছেন যে ঋণটা হলো মেয়েদেরকে কম দেওয়া হলো তার আগে একটু কাশির রহমতুল্লাহ আলাইহে আমি আপনাদের সামনে অনেক আলোচনা করছি তাফসির কাশির আমার সামনে আছে এটা মুখতা আমার কাছে সামনে আছে যেটা আল্লাহ তিনি এটাকে মুক্তাচার করেছেন যেহেতু এটা কনসন্ট্রেট করতে সুবিধা ইম্পর্টেন্ট জিনিসগুলো তিনি এখানে নিয়ে এসেছেন উনি কি নিয়ে এসেছেন আমি তার দু একটা হাদিস দু একটা বিষয় আপনাকে শোনাই এরপরে ছেলেরা কেন বেশি পায় মেয়েরা একটু কম কেন পায় আর শেষ হিসাবে দেখা যাবে মেয়েদেরই যে ভাগে বেশি হয়ে যায় সেই হিসাবে আপনাদের সঙ্গে আমি করবো ইনশাআল্লাহ দেখি উনি কি বলছেন ইমাম বুখারী রহমত রাহি হলো যাব আব্দ তিনি বলেন আবু বকর এবং আল্লাহনবী সাল আলাই আমি অসুস্থ অবস্থায় ছিলাম ছিলামে আমার বসবাস ছিল মদিনার এই হেঁটে ওনারা আমাকে দেখার জন্য আসলেন ফা ওজাদানি লা আল্লাহ নবী আমাকে পাইলেন যে আমার কোনো হুশ গান নাই ফা দা আন আল্লাহ নবী একটু পানি চাইলেন ফা তাহু এই পানি দিয়ে অজু করলেন সোম্মা রস্যা আলাইয়া এরপরে বাকি পানিটা আমার শরীরে মুখে তিনি ছিটাইয়া দিলেন এরপরে আমার মাল যে আছে আমি মাল কি করব। আমি তো মরে যাচ্ছি আমার মরে যাওয়ার পরে আমার মাল কিভাবে বন্টন করা হবে আল্লাহ না বলতেন এই জন্য আল্লাহর নবী যখনই কোন সমস্যায় পড়েছেন তখনই কোরআন নাজিল হয়েছে এর আগে আপনাদের খেদমতে আমি আরজ করেছি দেখেন এইটাও আর একটা এক্সাম্পল আল্লাহর নবী এই সমস্যায় পড়লেন একটা প্রবলেম হিসেবে এই এগারো নম্বর আয়াতিলামু দুই মেয়েকে দেখায় বললেন ইয়া রসুল আল্লাহ এই দুই এটি মেয়ে এবং তাদের বাবা হলো রবি এই সাদেবন রবি আমার এই দুই এতি মেয়ের বাবা যেবি ওহুদে শহীদ হয়ে গেছেন তার মেয়েরা আসছে তার ওয়াইফ আল্লাহ নবীর সামনে আল্লাহনী কে সাহায্য করতে গিয়ে আল্লাহ নবীর উপর ইমান এনে আরো কত জনে জীবন দিয়ে গেল এরপরে দুঃখ হলো সেখানে আরো এরপরে কি বললেন কথা তো এখানে শেষ না তার বাবা নিয়ে গেছে তার ভাই শহীদ হওয়ার পরে এই দুই মেয়ের কোনো সম্পত্তি নাই আমি এখন এই মেয়েদেরকে বিয়ে দিবন কাহান আর তাদেরকে বিয়ে শির ব্যবস্থা করা যাবে না তুমি চিন্তা করোনা আল্লাহ ফা করবে। এই ব্যাপারে আল্লাহ ফা দিবেন শহীদ পরিবারের মেয়েরা মাল থেকে বঞ্চিত হয়েছে ভাইকে বলে দিলেন লিসেন তিন ভাগের দুই ভাগ দুই মেয়েকে দিয়ে দিবে আর হয়েছেন স্বামী শহীদ হওয়ার কারণে তারও ব্যবস্থা হয়ে আয়াতের মাধ্যমে কত সুন্দর ফয়সালা জুবায় এই কোরআনের আলোচনা আমাদের আরশনা দরকার কিন্তু আজকের সময় হচ্ছে না আমাদের সময় হয়ে গেল আজকের বিধায় আর। এই কোরআনের আলোচনা দিয়ে আল্লাহ জানা আমাদেরকে ফায়দামান করেন আমি ওয়াদা করেছিলাম এই মুহূর্তে আল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুন শান্তিতে রাখুন সুস্থ রাখুন যে যেখানে আছেন ইমানের সঙ্গে আমলের সঙ্গে আমরা থাকি ও সালাম রহমতুল্লাহ ওয়াবার ওহ <issue phil chillin> जकत् दानी अर्थ पर्फ आई अल्प्रोट आठच रोड बार्मिंग नंबर शून्य 3401, 0241, बारे इमेल कर समाधान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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উত্ররাায় আনন্দ বেদে না খুব হতাসা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত। দেখন জীবনের রং ধনু কেবলমাত্র ফসটিভি বাংলায়র। ममिन बंदा निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटा बांगी बांगल्